সপ্তদশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ ঈশ্বর অভিভাবক শ্রীরামকৃষ্ণের মাতৃভক্তি সংকীর্তনানন্দে ভক্তেরা ঘরে বসিয়াছেন হাজরা বারান্দাতেই বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন হাজরা কি চাইছে যেন কিছু টাকা চায় বাড়িতে কষ্ট দেনা কর তা জব ধ্যান করে বলে তিনি টাকা দেবেন একজন ভক্ত বলিলেন তিনি কি বাঞ্ছা পূর্ণ করতে পারেন না শ্রীরামকৃষ্ণ বললেন তার ইচ্ছা তবে প্রেমোন্মাদ না হলে তিনি সমস্ত ভার লন না ছোট ছেলেকেই হাত ধরে খেতে বসিয়ে দেয় বুড়োদের কে দেয় তার চিন্তা করে যখন নিজের ভার নিজে নিতে পারে না তখনই ঈশ্বর ভার লন। নিজে বাড়ির খবর লবে না হাজরার ছেলে রামলালের কাছে বলেছে বাবাকে আসতে বল আমরা কিছু চাইব না আমার কথাগুলি শুনে কান না পেল হাজরার মা বলেছে রামলালকে প্রতাপকে একবার আসতে বলো আর তোমার খুঁড়োমশাইকে আমার নাম করে বলো যেন তিনি প্রতাপকে আসতে বলেন আমি বললুম তা শুনলে না মা কি কম জিনিস গা চৈতন্যদেব কত বুঝিয়ে তবে মার কাছ থেকে চলে আসতে পারলেন শচী বলেছিল কেশব ভারতীকে কাটব চৈতন্যদেব অনেক করে বোঝালেন বললেন মা তুমি না অনুমতি দিলে আমি যাব না তবে সংসারে যদি আমায় রাখো আমার শরীর থাকবে না আর মা যখন তুমি মনে করবে আমায় দেখতে পাবে আমি কাছেই থাকবো মাঝে মাঝে দেখা দিয়ে যাব তবে সচি অনুমতি দিলেন মা যতদিন ছিল नारद तपस्त पर मार सेवा करते हो किा मार देहत्याग हमें हरि साधन करते बैन वृंदावने गए और आसते इच्छा हलो ना गंगा मार्च थो सब ठीक ठाक एदी के हमार बा ओदी के गंगा माराना है और कलकाय जब ना कई बरतर भात और कतदिन खा तक हृदय बोलना ना তুমি কলকাতায় চলো সে একদিকে টানে গঙ্গামা মা আরেক দিকে টানে আমার খুব থাকবার ইচ্ছা এমন সময় মাকে মনে পড়ল ওমনি সব বদলে গেল মা বুড়ো হয়েছেন ভাবলুম মার চিন্তা থাকলে ঈশ্বর ফিস্বর সব ঘুরে যাবে তার চেয়ে তাঁর কাছে যাই গিয়ে সেইখানে ঈশ্বর চিন্তা করব নিশ্চিন্ত হয়ে নরেন্দ্রর প্রতিবলিলেন তুমি একটু তাকে বলো না আমায় সেদিন বললে হ্যাঁ দেশে যাব তিন দিন গিয়ে থাকবো তারপর যে সেই ভক্তদের প্রতি বলিলেন আজ ঘোষপাড়া ফোসপাড়া কি সব কথা হলো গোবিন্দ গোবিন্দ গোবিন্দ এখন হরি নাম একটু বলো করাডডাল টড়াডালের পর পায়েসমন্ডি হয়ে যাক নরেন্দ্র গান গাহিতেছেন এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান করে আদি সত্য তিনি কারণ কারণ প্রাণ রূপে চরাচরে। প্রাণরূপে ব্যক্তির্ময় সকলের আশ্রয় দেখে সেইজন যেজন বিশ্বাস করে অতীন্দ্রিয় নিত্য চৈতন্য স্বরূপ বিরাজিত হৃদিকন্দরে ज्ञान प्रेम पुण्य भूषित नाना जहार जाने संताप हरे अन गुणाधार प्रशान मूरती धारणा करीतेह ना ही पदाश्रित जने देखा दें निज गुणे दीनहीन दया चमशील कल्याण दाता निकट सहये दुख सागरे পরম ন্যায়বান করেন ফলদান পাপ পুণ্য কর্ম অনুসারে প্রেমময় দয়া সিন্ধু কৃপানিধি সবনে যার গুণ আঁখি ঝরে তার মুখ দেখি সবে হওরে সুখী তৃষিত মন প্রাণ যার তরে বিচিত্র শোভাময় নির্মল প্রকৃতি বর্ণিতে সে অপরূ বচন হারে ভজন সাধন তার করহে নিরন্তর চিরভিক্ষারী হয়ে তার চিদা চিদাকাশে হল পূর্ণ প্রেমচন্দ্রদয় হে উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় চারিদিকে ঝলমল করে ভক্ত গ্রহ দল ভক্ত সঙ্গে ভক্ত সখা লিলার সময় হে জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় স্বর্গের দুয়ার খুলি আনন্দ লহরি তুলি নববিধান বসন্ত সমীরন বয় ফুটে তাহে মন্দ মন্দ লীলারস প্রেমগন্ধ ঘ্রাণে যোগীবৃন্দ যোগানন্দে মত্থ হয় হে জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময় ভবসিন্ধু জলে বিধান কমলে আনন্দময়ী বিরাজে আবেশে আকুল ভক্ত অলিকুল পি সুধা তার মাঝে দেখো দেখো মায়ের প্রসন্নবদন চিত্ত বিনোদন ভুবন মোহন পদতলে দলে দলে সাধুগণ নাচে গায়ে তারা হইয়া মগন কিবা বা অপরূপ আহা মরি মরি জুরাইল প্রাণ দর্শন করি প্রেমদাসে বলে সবে পায়ে গাও ভাই মায়ের জয় ঠাকুর নাচিতেছেন নাচিতেছেন। সকলে কীর্তন করিতেছেন আর নাচিতেছেন খুব আনন্দ গান হইয়া গেলে ঠাকুর নিজে আবার গান ধরিলেন শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা সুধা পানে ঢল ঢলো ঢলে কিন্তু পরে না মা বিপরীত রা পদরে কাঁপে ধরা উভয়ে পাগলের লজ্জা মাস্টার সঙ্গে গাইয়াছিলেন দেখিয়া ঠাকুর বড় খুশি গান হইয়া গেলে ঠাকুর মাস্টারকে সহস্যে বলিতেছেন বেশ খুলি হতো তাহলে আরো জমাট হতো তাকতাকি না দাগ দাগ দাধি না এইসব বল বাজবে कीर्तन हईते हईते सन्ध्या